করা দিয়ে তারা প্রধান টার্গেট ছিল যে আগে ক্ষমতার মত পদকে হবে ওই ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে হবে অক্ষমতার মতনকে আক্রিয়ে ধরতে হবে শত শত বৎসর সুখে শান্তিতে থাকতে পারেন ভালো ভালো খেতে পারেন এই জন্য বিমান জালাল্লাহ আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তুমি হুকুমত পরিচালনা করো বিমান জালাল্লাহ আমি যে বিধান নাজিল করেছি অতএব এটা আমার উপরে এটা আমাকে করতে হবে যারা প্রতিষ্ঠা করে রেখেছে আমরা শাসন কাজ করছি আর তোমরা নিজে হাতে ক্ষমতা তুলে নিয়ে তোমরা চোরের বিচার করছো জেনার বিচার করছো এটা রাষ্ট্রীয় আইনে অপরাধ তা করতে পারবে না তাই আল্লাহ কি করেছিলেন আইনি অপরাধ ওই রাষ্ট্রীয় আইন আমি প্রতিষ্ঠা করব রাষ্ট্রীয় ক্ষমতায় আমি হাতে নিয়ে আল্লাহ প্রতিষ্ঠা আল্লাহর এই ছিলেন এই কাজকে তারা কখনো ছাড়েন নাই তারা একটা জিনিসকে ভালো করে বুঝতেন যে ক্ষমতা ছাড়া কিছু হবে না আল্লাহর আলমিন তিনি তাই নির্দেশ দিয়েছেন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 জেল দিচ্ছে বা কিছু টাকা জরিমানা নিচ্ছে আপনি বলেন কে বাদ দিয়ে আল্লাহর আইন কে জারি করার জন্য ক্ষমতা নিয়েছেন তিনি ক্ষমতার লোভে ক্ষমতা নেন নাই সুখ শান্তির জন্য তিনি ক্ষমতা নেন নাই ক্ষমতারশিপ তিনি হন নাই যে তাগুদের ক্ষমতা চলবে আর আমি সেখানে গিয়ে একটা অংশ গ্রহণ করবো আমি সেখানে মন্ত্রিত্ব গ্রহণ আমি সেখানে প্রধানমন্ত্রী হব প্রেসিডেন্ট হব হবো আল তাকে দেওয়া হয়েছিল এই প্রস্তাব তার কাছে এসেছিল যে এত নতুন একটা বিধান তিনি কায়েম করতে যাচ্ছেন উল্টাপাল্টা কথাবার্তা বলছেন বলেছেন বিধান তোমার কায়েম করার প্রয়োজন নাই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 যেখানে যেটা বলেছে আসো তোমার পার্টিও আমার সাথে যোগদান করো চলো আমরা ক্ষমতা ভাগাভাগি করি আল্লাহ রাসুল বললেন যে না পারে না। তোমার সংবিধানে আমি পার্টিসিপেট করতে পারি না তোমার কাগতের সংবিধানের আমি যে বিধান যে সংবিধান যেখানে আল্লাহ নাজিল করেছেন সেটা দ্বারা আমি করবো এটা দ্বারা আমি করতে পারবো না এই তো সংঘর্ষ বেজে গেল বলে যে না এ বেটার মতনত্ব খারাপ এ বেটার এত সুন্দর আরাম আয়ের সুখ শান্তি দিতে চাই ওটাও নিতে চায় না সংগ্রাম শুরু হয়ে গেল আজকে কি অবস্থা ক্ষমতার পাটনার ক্ষমতা ঐক্যের ক্ষমতা সবাই ঐক্য কিসের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য কিন্তু সংবিধানকে পরিবর্তন করা সংবিধান থেকে উৎপাদ করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য কোন ঐক্য হচ্ছে পতাকাওয়ালা গাড়ি চড়ার ঐক্য ঐক্য হচ্ছে ফুলের মালা পাওয়ার ঐক্য ঐক্য হচ্ছে নামের পিছনে বিভিন্ন টাইটেল মন্ত্রী এমপি লেখার ঐক্য এই ঐক্য কি আল্লাহ করেছিলেন করেন নাই